কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র ডাকাতের গল্প বাগবাজারে একটা বাগ মানে বাগান ছিল পেরিন সাহেবের আচ্ছা কিন্তু টলিগঞ্জের কেসটা কি রিভাইন্ড হোক তাহলে শুরু করি এখন যেটা টলিগঞ্জ টালিগঞ্জ নয় টলিগঞ্জ সেটার পুরনো নাম ছিল রসা পাগলা যেমন ছিল যেটা নাকি ছিল রসা রোড মানে আজকের দেশপ্রাণ শাসমল রোড এখান থেকে এটা শিফট হয়ে চলে আসে হেস্টিংস এ এবং সেই নতুন পাগলা বিল্ডিংটাকে আপনি চেনেন এস পি পুলিশ ট্রেনিং স্কুল পাগলা থেকে রসা পাগলা কলকাতা মানে তো তিনটে গ্রাম কলিকাতা সুতানুটি এবং গোবিন্দপুর তো সেই গোবিন্দপুরের সাদার্ন বর্ডার ছিল এই আদিগঙ্গা এবার গঙ্গার কোর্স পাল্টে যখন আদিগঙ্গা এইটুকু হয়ে গেল তখন তার নাম হলো গোবিন্দ বা গোবিন্দপুরের খাঁড়ি তার নাম পাল্টে গেল বসবার শুরু করলেন এই জন সুরমানের নাতির ছেলে মোঘল সম্রাট থেকে ফরমান জোগাড় করে আনেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার জন্য কোনো ট্যাক্স দেবে না ডালহাউজিতে জোব চারণকের কবরের পাশেই আছে ডক্টর উইলিয়াম হ্যামিল্টনের কবর তিনি এই জন সুরমেনের সঙ্গে সতেরোশো পনেরো দিল্লি গেছিলেন এর বিনিময়ে কি পাবেন সেই সমস্ত জাহাজের কাছ থেকে টোল কালেক্ট করার অধিকার কোম্পানি রাজি হলো আর ব্যাস নালা হয়ে গেল গোটা এরিয়া ডেভেলপ করতে শুরু করলো টলি সেখানে একটি বাজারও বসালেন এবং সেটার নাম হলো ইউ টলিগঞ্জ থেকে বাড়ি নাম বেলভেডিয়া আজকের ন্যাশনাল লাইব্রেরি কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট আরো শুনতে এবং আরো জানতে